সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্ত থেকে বসে পিস টিভি দেখছেন আপনাদের সবাইকে মোবারকবাদ বন্ধুগণ আমরা এই পৃথিবীতে অত আস হানাহুতার গুলামি করার জন্যে রব্বুল আলমিন পাঠিয়েছেন কিন্তু রব্বুল আলমিনের গুলামির বিপরীতে মাঝে মাঝে ইচ্ছায় আর অনিচ্ছায় স্বেচ্ছায় অথবা প্ররোচনায় তিনি আর রাতে কখনো কখনো আমাদের দ্বারা অপরাধ সংগঠিত হয় গুণাহের কাজ আমরা করে ফেলি কিন্তু অপরাধ পাপ আর অনাচারের মধ্যে আদ্লাহ সুফানুতাল এবং তার বিশ্ব প্রিয়তম হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউ আলী সাল্লাম দয়া হয় আমাদের জন্য দুটি ভাগে ভাগ করে দিয়েছেন একটি হল কবির আগুনা আর একটি হল সগির আগুনা একটি হলো বড় বড় গুণা আর একটি হলো ছোট্ট ছোট্ট গুণা আদলা সুফানুতালা এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল উল্লাহ সোল্লাহ তাল আলী সালামদেরকে জানিয়ে আশ্বস্ত করেছেন অনুগ্রহান্বিত করেছেন যে বড় বড় অপরাধ গুলো নিজেই ঘোষণা করেছেন বলছেন বড় বড় অপরাধগুলো থেকে যদি আমরা বিরত থাকি যা থেকে আল্লাহানাহুতালা দূরে থাকতে আমাদেরকে আদেশ করেছেন তাহলে তিনি দয়া পরবোশ হয়ে আমাদের জন্যে ছোট্ট ছোট্ট অপরাধগুলো এমনি কাফারা করে দেবেন মিটিয়ে দেবেন মুছে দেবেন কিন্তু শর্ত হলো বড় অপরাধগুলো থেকে বেছে থাকতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহ তাল আলিউসমান সাত করেছেন এক জুমা থেকে এক জমা এক হজ থেকে আরেক হজ এক ওমরা থেকে আরেক অমরা এক নামাজ থেকে আরেক নামাজ মানুষের অপরাধগুলোকে ছোট্ট ছোট্ট অপরাধগুলোকে মিটিয়ে দেয় যদি কবিরা গুণাগুলো থেকে আমরা বেঁচে থাকি প্রিয় বন্ধু আর তাই আমাদের প্রত্যেকের জানা উচিত ওই গুণাগুলো কোনগুলো যে অপগুণাগুলো থেকে রব্বুল আলমী নিষেধ করেছেন এবং তিনি নিজেই কবিরা বা বড় গুণা বলে আমাদেরকে পরিচয় করিয়েছেন এমনকি কি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল তালা আলী বসলাম কবিরা গুনায়ের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন যাতে করে অপরাধ মুক্ত জীবনে আমরা ধন্য হতে পারি আর হ্যাঁ যদি অপরাধ করেই বসি তাহলে হাদি শরীফের ওই সুন্দর বক্তব্য যাতে আমাদের জন্যে প্রযোজ্য হয় রসুল সাল্লাহ এই বলে ইরস্বাদ করেছেন আদমের সন্তানরা অপরাধী বটে কিন্তু আবুন শ্রেষ্ঠ অপরাধী তারাই যারা তৌবা করে সুতরাং আল্লাহ সুফান আপনারা আমাদের সকলকে বড় বড় অপরাধগুলো থেকে তৌবা করে ফিরে আসার তৌফিক দিন আমরা সবাই বলি আমিন প্রিয় বন্ধু আমরা ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্না কর্তৃক প্রমাণিত বড় অপরাধগুলো নিয়ে পরস্পর আলোচনা করতে চাইব যাতে করে রব্বুল আলমিনের গুলাম হিসেবে পৃথিবীতে তারই ইবাদত যথার্থ করতে পারি নিজেই নিজের পায়ে কোরাল না মেরে বরং রব্বুল আলমীর অনুগ্রহে দুনিয়ায় সমৃদ্ধ জীবন পরকালে জাহান্নাম মুক্ত জাহ্নাতি জীবনের অধিকারী হতে পারি রব্বুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন প্রিয় বন্ধু আজকে একটি কবিরাগুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই কোরআন এবং সোনার ভাষায় যাকে বলা হয় শির্ক আমরা ব্যাপকভাবে বাংলা ভাষাভাষী মানুষেরা সবাই জানি শির্ক আরবি ভাষার শব্দ যার বাংলা অনুবাদ করলে হয় অংশীবাদ অথবা অংশ অথবা কাউকে শরিক করা যুক্ত করা সম্পৃক্ত করা শরীয়তের পরিভাষায় আবলাসফা আলাহতলা রব হিসেবে এক এবং একক অর্থাৎ তিনি নিখিল সৃষ্টি করেছেন রক্ষণাবেক্ষণ তিনিই করেন তিনি প্রতিপালন করেন তিনি বিবর্ধন করেন তিনি আয়নার বিধানদাতা কিন্তু আবলাসফা আলাহত আলার এই গুণাবলিতে অন্য কাউকে কোনোভাবে সরিক করা সম্পৃক্ত করা অথবা সমকক্ষ সাব্যস্ত করাকেই বলা হয় শির্ক আর এই শির্ক এর অপরাধায় এতটা কঠিন ঘোষণা করছেন তিনি অবশ্যই অংশীবাদের অপরাধ শির করার অপরাধ রব্বুল আলমিনের সাথে সমকক্ষ কাউকে গ্রহণ করার অপরাধ কখনো ক্ষমা করবে এত ভিন্ন কখনো ক্ষমা করে দেবেন না যে কোনো অপরাধ যত বেশি যাই হোক চাকি চা ক্ষমা করে দেবেন তাই বিহাম্মদ রসুল্লাহ সাল আমাদেরকে সতর্ক করেছেন শির্ক অপরাধ থেকে মুক্ত থাকতে যারা শির্ক অপরাধ থেকে মুক্ত থাকতে পারে না দুনিয়ায় নাই তাদের সমৃদ্ধি পরকালেও তাদের সফলতা অবশ্যই হবে না হিসেবে ধন্য হয় অবশ্য নিজেই ঘোষণা করেছেন আল্লা দিন বিশু ইমান যারা ইমান আনে আর ইমান আনয়নের পরে ইমানকে শির্ক চাদর দিয়ে ঢেকে না দেয় আর তারাই সরল সঠিকম তার জীবনে শির্কের অপরাধ থেকে মুক্ত করার সংগ্রাম করেছেন প্রচেষ্টা করেছেন তবে দুর্ভাগ্যজনক সত্য ইমানয়নের পরও কেউ কেউ শির্কের মতো কবিরা গুণাহে নিপতিত হতে পারে নিমজ্জিত হতে পারে শির্ক বা শরীর করার মতো অপরাধেও নিজেরা নিমজ্জিত হয়ে যায় সুতরাং বন্ধু আমাদেরকে জানা উচিত কে কিভাবে তা হতে পারে ফকির মতে বড় বড় সির্ক বা একবার এর এক নম্বর হলো ছাড়া আর কাউকে ডাকা আর কারোর কাছে কোনো কিছু চাওয়া কোনো কিছু প্রার্থনা করা কোনো কিছু আকাঙ্ক্ষা করা কোনো কিছু কামনা করা দুর্ভাগ্যজনক সত্য আমাদের সমাজে অনেক ইমানদার অবাসভান বাদ দিয়ে সন্তান বিপদ মুক্তি অথবা উন্নতি অথবা পদোন্নতি অনেকের কাছেই চায় জীবিত আর মৃত শুধু তাই না অনেক জড়ো বস্তুর কাছেও আমরা চাই বন্ধুগণ একটা বড় শির এর থেকে বেঁচে থাকতে হয় কারণ বাসভান হওয়া তারা ছাড়া দেওয়ার মালিক কেউই নয় শীতকাল একবার আরেকটি প্রকার হল ইবাদাতে গোলামিতে কাউকে সম্পৃক্ত করা যেমন শেজদা জন্য যেমনকে শেজদা না করে অন্য কাউকে শেজদা করা সুন্দর আকৃতির নয়নাভিরাম দেহ দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তব্বুল আরমিন আদেশ করেছেন তাকেই শেজদা করতে কারণ আকাশ আর জমিনের সবকিছুই তাকে সেজদা করে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সাত অঙ্গ দিয়ে মানুষ যেভাবে সেজদা করতে পারে পৃথিবীর আর কেউ তা পারে না অন্তত মানব আর দানবই সেজদা করতে পারে দুর্ভাগ্যজনক সত্য অনেক মানুষেরা না বুঝে অথবা বুঝে জেনে অথবা না জেনে আল্লা সুফায় না হুয়াত আলা ছাড়া অন্যকে সেজদা করছে শুধু তাই না আবলাসুফায়না হুয়াত আলাকে এক শতভাগ আনুগত্য করতে হবে তব্বুল আলমিনকে বাদ দিয়ে কারো আনুগত্য করা যাবে না হতে পারে জীবন যাত্রায়। পৃথিবীতে সমাজে বাড়িতে গাড়িতে চলতে গিয়ে কাউকে আনুগত্য করতে হতে পারে কিন্তু অবশ্যই তা হবে আনুগত্যের অধীন কাউকে আনুগত্য করা যাবে না শুধু তাই না আবলাসুফান আমাদেরকে আইন আর বিধান দিয়েছেন রব আন আদেশ করেছেন তার আইন আর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে তিনি আমাদের পূর্বাপর শুরু আর সে সব কিছু জানেন তার কাছে অতীত বলতে কিছুই নেই ভবিষ্যৎ বলতেও কিছুই নেই সবই বর্তমান তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আর আমাদের সকল সর্বাঙ্গীন সমৃদ্ধি আর সফলতা তিনি বুঝেন তাই তিনি কিছু বিষয়ে আদেশ করেছেন কিছু বিষয়ে নিষেধ করেছেন কিছু গ্রহণ করতে বলেছেন কিছু বর্জন করতে বলেছেন রবুল আলমীদের এই আদেশ আর নিষেধ নিরঙ্কুশভাবে বিনা প্রশ্নে এক শতভাগ আত্ম করতে হবে কিন্তু আজ আমরা কি তা করি ঠিক এমনি জীবনের বিভিন্ন পর্যায়ে শীতকাল আকবর করছি শীতকাল কখনো ক্ষমা করবেন না তবে তওবা যদি কেউ করে রব্বুল ক্ষমা করেন তোবা দিয়ে সকল অপরাধই ক্ষমা হয় কিন্তু আমাদেরকে বোঝা উচিত শির্ক এবং এর মধ্যে যে অংশগুলো বড় যে বিষয়গুলো নিয়ে রব্বুল আলমিন আমাদেরকে নিষেধ করেছেন তার প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সতর্ক করেছেন নিজের সাবধান থেকেছেন তা তার সাহাবাহিকরা আমরা তারা আনুগত্য করেছেন আদর্শ জীবনে ধন্য হয়েছেন আমাদেরকেও আজ ঠিক অবশ্যই এমনি ইমান আনয়ন করা উচিত শিরখ মুক্ত যাতে করে কোনো কোনোভাবেই আল্লাহ সাথে অংশীবাদ অংশ শরিক অথবা সময়তা বা সামঞ্জস্যতা আমরা কখনো স্থির না করি আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন প্রিয় বন্ধু আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দু জাহাদি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আগমনের আর অবকাশ দেবেন না তোমার দিন কোনটা ছিল কোনটা ছিল তোমার নবী কে জীবনে জিততে হলে দেখুন ইসলামী সফলতার একমাত্র পথ প্রতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে বাংলায় সানিং টু টক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 বন্ধুগণ আমরা বিরতির আগে আলোচনা করছিলাম শির এর প্রথম প্রকার হল বড় বড় শিখ সিরকাল আকবর যাতে ইবাদ তেরব্বুল আলমিনের শরীর করা চাওয়া পাওয়া ডাকা আর আহবানে শরীর করা আইন আর অনুসরণে অন্য কাউকে শরীর করা শুধু তাই না করতে গিয়ে কাউকে অস্তিত্বের সাথে যেকোনো বিষয়ের সাথে নিজেকে জড়িত করা অথবা রব্বুল আলমিনের সমকক্ষ নির্ধারণ করা শির্ক আল আকবর থেকে রব্বুল আলমিন সকলকে হেফাজত করুন আমিন দ্বিতীয় প্রকার হলো আল আসগার বা ছোট ছোট ছোট ছোট শির্কের যে প্রথম প্রকার তা হলো ব্যক্তি যে কোনো কাজ করতে গিয়ে করে মানুষকে দেখানোর জন্য যাকে লোক দেখানোর জন্য নিজ আদেশ করে বলেছেন আদেশ করুন তোমরা কাজ করো আলমিন দেখবেন তোমাদের কাজ ভালো আর মন্দ কল্যাণ আর ও সত্য আর মিথ্যা দেখবেন রবুল আলমিনের হাবিব মোহাম্মদ রসুল্লা সাল্লাহ এবং ইমানদারেরা কিন্তু কেউ যদি আমাজ রোজা হজ জাকাত এই বাদতগুলো কেবল মানুষকে দেখানোর জন্যে করে এটা হলো শিরকাল আসগার দুর্ভাগ্যজনক সত্য আজ আমাদের সমাজে এমন অনেক নামাজই খুঁজে পাওয়া যাবে যে হয়তো নামাজ পড়ছে কেবল বাবাকে খুশি করার জন্যে অথবা হবু শ্বশুরকে খুশি করার জন্যে অথবা ভিন্ন ভিন্ন কারণে মানুষকে দেখান হয়তো বৃদ্ধ হয়েছে অপসর জীবন যাপনে যদি হয়তো জানাজা দেবে না তাই ঘরে হজ কেবল নামের আগে আলহ লেখার জন্য অনেকে হজ করি অথবা হাজি সাহেব বলে ডাকবে এই জন্য আমরা হজ করি দুর্ভাগ্য এটা রিয়া এর মধ্যে এটা হলো শির্ক শুধু তাই না না দেখিয়ে অন্য কোনো উদ্দেশ্য অন্য কাউকে খুশি করা হতে পারে জ্ঞান হতে পারে সমৃদ্ধি হতে পারে সম্পদ হতে পারে যশ আর খ্যাতি তা যদি দুনিয়ার জন্যে হয় মানুষের জন্যে হয় তা লোক দেখানোর জন্যেই হয় তাহলে শির্ক আজ বিভিন্নভাবে আমাদের যাত্রায় রিয়া তথা লোক দেখানোটা জড়িয়ে রয়েছে প্রিয় বন্ধু এর দ্বারা ছোট্ট শির্ক আমাদের মধ্যে একেবারে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জগৎ সমূহের আবলাস ভানার জন্য বন্ধুকান সকলকে রিয়া বা মানুষকে দেখানোর মতো অপরাধ থেকে সবাইকে হেফাজত করুন আমরা সবাই বলি আমিন শুধু তাই না বন্ধুক কখনো কখনো শির লোকজন গোপনে গুপনেও করে গোপনে গোপনে দৃশ্য তো দেখা যায় না বটে এটাও অবশ্যই শিরকাল আজগার আমাদের সমাজে বিভিন্নভাবে শিরকাল আজগার ছড়িয়ে পড়েছে আমরা প্রশ্ন করতে পারি আমরা সবাই এক এবং একক আব্বাহ ইমান আনি করতে চাই কারণ তিনি আদেশ করে বলেছেন এক শতভাগ আত্মসমর্পিত হিসেবে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করো মুসলিম না হয় মৃত্যুবরণ করো না আর মুসলমান ততা মুসলমানিত তথা মুসলিম হওয়ার প্রথম শর্ত শির্ক মুক্ত ইমান আমরা বলতে পারি যে আমরা শিরকাল আকবর থেকেও বেঁচে থাকবো শিরকাল আসগার থেকেও বেঁচে থাকবো বড় বড় শির্ক ছোট ছোট শিল্প সকল শিল্প মুক্ত থেকে এক এবং একক আদান যথার্থ রাখতে চাই কিভাবে কেমন করে তা সম্ভব আর হা এই জন্যেই ফকিরগণ আলিমি দিনগণ আমাদেরকে বাদে দিয়েছেন আল্লাহকে এক এবং একক হিসেবে তিনটি বাস্তবতায় যদি কেউ গ্রহণ করে তাহলে তার জীবন শির্ক মুক্ত অবশ্যই হবে রব্বুল আলমিনের অনুগ্রহে রব্বুল আলমিনের দেখানো বাস্তব নির্দেশনার ভিত্তিতে আর তা হল এক নাম্বার এক এবং একক বলে গ্রহণ করে নিতে হবে রব মানে কি রব আরবি ভাষার শব্দ মজার ব্যাপার হলো ইস্টিক এই শব্দটি দিয়ে আব্দাসফান তার নিজেকে আমাদের সবার সাথে পরিচয় করিয়াছিলেন রুহের জগতে বলে আলমিন বলেছেন যিনি রব জগৎ সমূহে তো এই রব কবরে প্রস্তুত করা হবে মান রব তোমার রবকে তাই রব এমন একটি শব্দ যা তৌহিদের জন্য। শির্কমুক্ত জীবনের জন্যে প্রথম প্রয়োজন আর এই রব হিসেবে রব বলে এক এবং একক কোনো শরিক নেই তো এই রব শব্দটির বাংলায় যদি অনুবাদ করতে হয় তাহলে অন্তত আমরা ঘেটে এদ বলতে পারি যে মৌলিক চারটি গুণ যে সত্তার মধ্যে রয়েছে তিনি হলেন রব তার মানে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন আগে কোন অস্তিত্বই ছিল না তিনি দিয়েছেন অস্তিত্ব কোনো নমুনা বিহীন প্রথম অস্তিত্ব দিয়েছেন দুই নাম্বার অস্তিত্ব দেওয়ার পরে ধ্বংস যাতে না হয়ে যায় নষ্ট যাতে না হয়ে যায় তিনি রক্ষণাবেক্ষণ করেছেন তিন নাম্বার ছুট্ট তৈরি করেছেন কিন্তু বিবর্ধন করেছেন জন্ম নিয়েছিলাম আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি কিন্তু তিনি সাড়ে তিন হাত করেছেন অন্য কেউ নয় চতুর্থ তিনি প্রতিপালন করেন খাবার রিস্ক তিনি দেন এই যে চারটি গুণ সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন এই চারটি গুণ এককভাবে যার যে সত্তার তাকে বলা যায় রব যদিও আর অনেক শব্দ দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করা যায় তবে মোটামুটি এই চারটি গুণে রব্বুল আলমিন এক এবং একক আল্লা সফান এক এবং একক একজন মানুষ যদি তার অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী হিসেবে এক এবং একক আল্লাহ ভানিকে মেনে নেয় তার সংরক্ষণ তার হেফাজত তার ধ্বংস হওয়া থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ যদি মেনে নেয় যদি মেনে নেয় আমার রিজিক আমার খাদ্য আর পানিও আমার আহার্য দেবেন একমাত্র আল্লাহ ভাঙানা অন্য কেউ নয় আর চতুর্থ আমি ছোটো ছিলাম বড় হয়েছি দিন দিন পরিবর্তন প্রতি মুহূর্তে পরিবর্তন এই সব একজনের নিয়ন্ত্রণে তিনি আল্লাহ ভানা এই রব হিসেবে এক এবং এক আল্লাহ ভান হোতালাকে যদি কেউ মেনে নেয় তাহলে একটি বাস্তবতায় শির থেকে অনেক দূরে নিরাপদ অবস্থানে ব্যক্তি অবশ্যই দ্বিতীয়ত হলো তিনি ছাড়া আর কোন ইল নাই ইহ আর বি শব্দ যার বাংলা সহজ বাংলায় বললে বলতে হয় যার গুলামি করা হয় যার উপাসনা করা হয় যার আরাধনা করা হয় যার ইবাদত করা হবে তো ইবাদত করার যোগ্য আদেশ পালন করার মতো বা নির্দেশ দেওয়ার ক্ষমতা সম্পন্ন একজনই তিনি আল্লাহ আল্লাহ সফর ছাড়া আর কেউ ইলাহ নন আইন আর বিধানদাতা আদেশদাতা নির্দেশদাতা আর তাই আমরা দেখতে পাই আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ স্ফান্দ নিজেই ঘোষণা করেছেন জন্ম নেয়ার কি ছিলাম কিভাবে জন্ম নিলাম কি কি প্রক্রিয়ায় জন্ম নিলাম আমাদের কোন অধ্যায়ে জীবনের কোন স্তরে কি কি প্রয়োজন ভাগ করে করে প্রত্যেকটি বিষয় সম্পর্কে স্পষ্ট ঘোষণা করেছেন নিজেই বলেছেন বলেননি এমন কোনো কিছুই নাই আমাদের জীবনের সবকিছু শুধু তাই না কর আনকারিমের বলেছেন কর আন নাজিল করেছেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে খুলে খুলে বর্ণনা করেছেন প্রয়োজন প্রয়োজন সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায় কল্যাণ আর অকল্যাণ ভালো আর মন্দ সব তিনি বলেছেন সুতরাং আনুগত্য কেবল তার আদেশ পালন করতে হবে তার গোলামী করতে হবে না আদেশকে পালন করি তারই নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করি তারই আদেশ বিনা প্রশ্নে বাস্তবায়ন করি আজ আমাদের সামনে তা প্রশ্ন হওয়া যে ব্যক্তি তার জীবনের সকাল আর সন্ধ্যা ঘুম থেকে জাগ্রত হওয়া রাতার দিন মাস আর বছর জীবনের মায়ের কুল থেকে নিয়ে কবরের তথা মাটির কুল পর্যন্ত আল্লা সুফান তার আদেশকে পালন করে তারই গুলামি করে তারই আনুগত্য করে আইনার বিধানদাতা হিসেবে তাকেই মেনে নেয় সে শিখ মুক্ত হয়ে যায় আল্লাহ তৌফিক দিন আমাদেরকে আমিন তৃতীয় আল্লাহ সফান আহতার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে গুণ রয়েছে রব্বুল আরমিন জি। ঘোষণা করেছেন অনেকগুলো আমাদেরকে জানিয়েছেন নিরানব্বইটি গুণ স্পষ্টত হা যদিও কোনো কোন বর্ণায় আরো অনেক বেশির কথা রয়েছে তেরব্বুল আলমীদের যেই গুণ তিনি জব্বার তিনি কাহার তিনি রাহিম তিনি রাহমান তিনি জব্বার তিনি এই যে গুণাবলী তিনি মমতি তিনি দানকারী এর সাথে কাউকে শরিক করা যাবে না বন্ধুগণ শুননা। আমরা সবাই মিলে এক এবং একক আল্লাহ সুফান গুলাম হতে শিখি শিরক মুক্ত তি জীবনে ধন্য হয়ে উভয় জগতে সফলতা পাওয়ার জন্য হ্যাপ আসসালাম আমি কোনো জয়ীফ বা জাল হাদিস বলতে যাইব। তখনই কিন্তু এমনটা ঘটবে শরীয়তের মধ্যে একটি ত্রুটি ঢুকে গেল হোক না কেন মুসলিম সমাজের অনেকে অনুসরণ দেখুন গড়ার প্রধান কারণ প্রতি সোমবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিস বাংলায় মানবতার প্রচার একতার প্রতীক আপনারা দেখছেন কি করে ইসলাম মানবতার অভিনন্দন তাহলে জানুন দেখুন অমুসলিমদের সাথে ইসলামের ব্যবহার দেখুন অমুসলিমের সাথে ইসলামের ব্যবহার প্রতি সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে সঙ্গে ইসলামকে উপ